ইবনা আব্বাস রদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার উঠে চড়ে তা অফ করলেন তিনি যখনই রুকনের কাছে আসতেন তখনই এর প্রতি ইঙ্গিত করতেন এবং আল্লাহু আকবার বলতেন জয়নাব রদিল্লাহ তাল্হ্ন বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ এদের দরজা এভাবে খুলে গেছে এই বলে তিনি তার আঙুলকে নব্বইয়ের মতো করলেন অর্থাৎ শাহাদ আঙ্গুলের মাথা বৃদ্ধাঙ্গুলির গোড়ায় রাখলেন